Assalamu alaikum warahmatullahi wabarakatuh Inde alhamdulillah na ahmaduhu wa nasta'inuhu wa nasta'afiruhu wa na'udhu billahi min shurur anfusina o min saiyyat amalina min yahdihillahu falamudillalah wa min yudlil falahadiyalah wa ashadu an la ilaha illallah wa ahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu wa rasooluh sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira amma ba'd في খাল রহমা ততম তসমা الله তসহ ফল খলক ফির মন আসমাহ মন সামেত داود و مريسي و او বেশমিস মরীি او ও আবুল হুসাইল ও হেসামফুতি ওহদাহ ও আশিয়ায় ও আশিয়ায় ফজর ফু সাহেব ফাইনহাউলান বখর ও بخير জিন বে মনজ লতহ ও মেহনত ফিলাম বিদা ফাম ফুম তনা লিহি হাজন ফনআন তদীন কুম ও তখ বালহীসলুনঃ শাহাদ ফনফিন কাহবস লহারফ সদুকন কতব তানহ ও তক মোহনাল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহ রবীন্দ্র করেছেন এবং সমস্ত রকমের যে গুমরাহি এবং বিভ্রান্তির পথ রয়েছে সেগুলি থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন যে বাঁচিয়ে রেখেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলম যেন সেরাত মুস্তাকিম আমাদেরকে অটল থাকার অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমী জান্নাতের পথে সবসময় রাখেন এবং জান্নাত পর্যন্ত পৌঁছা আল্লাহ যেন সহজ করে দেন বিনা আজাবে বিনা হিসাবে আমাদেরকে যারা দিন শিখতে আগ্রহী দিন জানতে আগ্রহী দিনের প্রতি আমল করতে আগ্রহী হরান শোনা নির্ভিজাল অনুসরণ করতে চায় আল্লাহ রবুল্লা আলমী তাদের জন্য হিসাবকে সহজ করেন এবং বিনা আজাবে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন আজ শনিবার পাঁচই জমাতি চোদ্দোশো তেতাল্লিশ হিজড়ি মোতাবেক আটই জানুয়ারি দুই আমাদের ধারাবাহিক আলোচনা সার্ভসন্না নামক আকিদা এবং মানহাজের কিতাব থেকে এমাম আল হাসান বারবাহরি রহমতুল্লাহ আলীর পর্ব নম্বর তেতাল্লিশ এতে কয়েকটি বিষয় আলোচনা করেছেন লেখক প্রথম হচ্ছে যে বেদাতিদের সাথে উঠা বসা করবে না খারাপ লোক যারা বিশেষ করে আকিদের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে বিভ্রান্ত যারা শির্কেদাতে লিপ্ত ইসলামের ভুল ব্যাখ্যা করে থাকে তাদের সাথে চলাফেরা করবে না ওঠা বসা করবে না তা তাদের সতর্ক সাবধান থাকবে এছাড়াও যতগুলি গুমরাহারা রয়েছে আর যত রকমের গুমরাহি রয়েছে তাদের থেকে সতর্ক সাবধান থাকতে বলা হয়েছে আর তারপরে তার কিছু উদাহরণ দৃষ্টান্ত পেশ করেছেন যেমন এই এইরকম যুগে যুগে গুমরা সব বেদাতপন্থী ছিল বেদাতিদের আইমাত দলাল ছিল জাল গমরা পথভ্রষ্ট পথ ছিল তাদের থেকে সতর্ক করেছেন এবং তাদের কথা উল্লেখ করেছেন আর তারপরে আর একটি বিষয় আলোচনা করেছেন তা হচ্ছে মানুষ কে সুন্নতের অনুসারী আর কে সূন্যতের অনুসারী নয় আপনাকে নিশ্চিত হইতে হবে জি চলা জন্য এবং দিন নেওয়ার জন্য দিন গ্রহণ করার জন্য কে তহির সৈন্যতের অনুসারী আর কে তহির সৈন্যতের অনুসারী নয় কে দলিল মোতাবেক জীবনযাপন করে এবং দলিলের দিকে আহ্বান করে আর কে कारा बापदा पुरपुरुष बड़ दल ये आहवान कर यह विषयगुली अपना के जानते जरा दलिलर दिखे कुरान सुनार दिख आहवान कर तरह दिन एलम हासिल करते ज्ञान अर्जन करते हैं जो ओहार सोमजार सतर्क सवधान हक समसम गुमरा पथभ्रष्ट तरह तुम्हारे युगे जरा पथभ्रष्ट गुमरा तरह निजे युगन अनुसार ही ते सम्पर् बला विशेषकर एक ही जुगे मानुषिरा आकी दायी गम्भा पथ भ्रष्ट है तरह विशेष भाव सतर्क थे कारण ते प्रभावित हो स्वाभाविक एक ही जुगर मानुष अनेक समय तभी स्वार्थ जड़ित स्थर कारण তাদেরকে স্টেজে নিয়ে আসতে অনেকে বাধ্য মনে করে যে বাধ্য বা স্টেজে আসলে তাদেরকে ফায়দা আছে তাদের সাথে চলাফেরা করলে দুনিয়ার স্বার্থ হাসিল হবে যারা দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যারা মারা গেছে যতই বড় বড় নেতা হোক আর যতই বড় প্রভাবশালী হোক আর যতই তার কাছে স্বার্থ ওই জামানায় ছিল কিন্তু তারা মরে গেলে তার তাদের সাথে কোনো স্বার্থ নাই তাই না তাহলে ওদের ওদের অনিষ্ট থেকে ওদেরকে যদি জেনে নেন যে ওই যারা মারা গেছে যুগে এরা গোমরা ছিল এতটাই যথেষ্ট কিন্তু আর তাদের প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু একই যুগের মানুষ তারা একই এলাকায় বাস করে একই দেশে বাস করে বিভিন্ন স্বার্থ তাদের সাথে জড়িয়ে আছে বিভিন্ন স্বার্থ জড়িয়ে আছে এই দুনিয়ার স্বার্থ থেকে মানুষ যদি মুক্ত না হতে পারে তো মানুষকে গোমরা জানার পরেও তাদের সাথে চলাফেরা করবে তাদের সাথে করবে আর সংস্পর্শে গেলে প্রভাবিত হবে আমি যে না ওর দুনিয়ার স্বার্থে খাতির রাখছি কিন্তু আমি ওর কাছ থেকে দিন নেব না আগুনের পাশে বসলে আগুন লাগার সম্ভাবনা আছে বিষয়টা কিন্তু আপনি বাস্তবের সাথে মিলিয়ে দেখবেন আজকাল বেশ কিছু হয় তারা বিদাতি আর তাদের হয় আন্তরিকতা তাদের কৃষিতে নিয়ে আসা হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তাদের সাথে চলে রাখা হচ্ছে তাদের সাথে নমনীয়তা দেখানো হচ্ছে তাদের থেকে জাতিকে সতর্ক করা হচ্ছে না কিসের জন্য তাদের থেকে জাতীয়কে সতর্ক করলে ওরা তো আছে ক্ষতি করে দিতে পারে কখন ক্ষতি থেকে বাঁচার স্বার্থ কখন তাদের থেকে কিছু লাভ হাসিল করা স্বার্থ বিভিন্ন স্বার্থ যার দেখছেন মাহফিল হচ্ছে ওতে সালাফি বক্তাদের সাথে একটা এমন বক্তা দু চারটা বা তারও বেশি অনেক সময় নিয়ে আসা হচ্ছে দুনিয়ার স্বার্থে নিয়ে আসা হচ্ছে কারণ ওকে যদি ডাকি তো আমাকে ডাকবে এরকম আছে আর না হলে ওদের ধরেন বড়ো বড়ো নেতাদের সাথে সম্পর্ক আছে সুতরাং তাদের মাধ্যমে বেশ কিছু কাজ নিতে পারব বিভিন্ন রকমের ব্যাপার সবার আছে ওই দলটি ভারী দেশে খুব প্রভাবশালী তারা সময়ে কাজে আসবে কারণ তাদের সাথে যদি খাতিরটা জমিয়ে রাখি আর তাদেরকে একবারে মানে অ্যাভয়েড করে চলি তাহলে তারা ক্ষতি করার চেষ্টা করবে আর যদি কখনো ফেসে যায় আর দুর্বলতা তো আছে মানুষের ভিতরে অনেকে খাত স্পষ্ট করে না তাদের সাথে খাতির রাখে কেন খাতির রাখে তাদের সাথে খাতির রাখলে তাদের এলাকা মাহফিল হবে রাখবে দেশে থাকলে এই বিষয়গুলো আরো ভালো করে বুঝতে পারবেন কেউ ডাকুক সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে এটা আমার জন্য যথেষ্ট আমাকে কোন শহরে কেউ ডাকুক নাই ডাকু কোনো দরকার নেই দেশে থাকলে না কাজে দুনিয়ার গরজ আছে প্রয়োজন আছে আর ও ক্ষতি করতে পারবে আমার যদি ওর বিরুদ্ধে কিছু বলি তাও সমস্যা তাও কোন সমস্যা নেই ঠিক না যেসব সুফিগুলো মরে গেছে দেওয়ানবাগি হালাক হয়ে গেছে আরো যে সব তার আগে যেসব আরো যেসব যাদেরকে হকানি বলা গেছে ওদের সম্পর্কে যদি বল হ্যাঁ তাই না যুগে যুগে মেলা এরকম কোমরা গিয়েছে কিন্তু যারা বেঁচে আছে তাদের সম্পর্কে বললে এই চিন্তা করতে হয় আর এই আমরা হ্যাঁ তারপরে ইমান দুর্বল তারপরে দুনিয়ার স্বার্থ জড়িত আছে ইত্যাদি ইত্যাদি তাই বলছেন ওয়াহজার সোম মাহাজার সাবধান অতবার আবার বলছি সাবধান তোমার যুগের লোকদের থেকে বিশেষভাবে বিশেষভাবে তোমার যুগের যে সব বিদাতপন্থী গোমরা তাদের থেকে সাবধান এরকম আস্তিকদের থেকে সাবধান এখন যারা জানা শিক্ষিত লোক অনেকেই বা অনেকে আছে ধর্ম আছে আলহামদুলিল্লাহ অধিকাংশ লোকের আলহামদুলিল্লাহ দীন ইসলাম আছে যদিও ত্রুটি আছে কিন্তু যদি নাস্তিকদের সাথে খাতির রাখে আর অনেকে রাখে এদিকে আলেমদের সাথেও খাতির রাখে মশলা মশাল জানতে হবে আর ওইদিকে নাস্তিকদের সাথে বড় বড় নাস্তিক প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের সাথে খাতির রাখে দুনিয়ার গরজে নাস্তিকের মজুর হিসেবে আসলে গুমরা হওয়ার আশঙ্কা আছে না নেই অবশ্যই গুমরা হওয়ার আশঙ্কা আছে তোমার বাড়িতে আসছে তার বাড়িতে তুমি যাচ্ছ তোমার দাওয়াত খেতে আসছে তার দাওয়াত তুমি খাচ্ছি তাদের সাথে উঠা বসা করছো অমিমান তাসমার কার কাছ থেকে দিনের আলোচনা শুনছো সে সরাসরি না সবারই শুনবো যেটা ভালো বড় যদি আল্লাহদের যুক্তি না হইলে যারা জাতিকে মূর্খ রাখতে চায় মদিল পথভ্রষ্টকারী তাদের যুক্তি বিভ্রান্ত রাখতে চায়। সবার শুনলাম যেটা ঠিক সেটা নিলাম যেটা ঠিক না নিলাম না নিজের নিজের এলেম দিয়ে তো কাজ হয়ে যাবে কারণ আপনি ভালো মন্দ পার্থক্য করতে পারেন নয় এটা নয় সুতরাং যেমন আমরা আমাদের সামনে পানি বেলারকম পানি আছে একটা স্বচ্ছ পানি আছে একটা পানিতে কিছুটা ভেজাল আছে আর একটা পানি খুব নোংরা আছে ভালো স্বচ্ছ পানি থাকে আমরা খারাপ পানির কাছে যাবই নাই কেউ যদি মিনারেল ওয়াটার রাত দিন খেতে থাকে তুই নলের পানি খেতে যাবে কিন্তু নলের পানি খাচ্ছি একেবারে খারাপ নয় কাজ চলবে নলের পানি খাওয়া যাবে সমস্যা নেই ঠিক কিনা কিন্তু ড্রেনের পানি না হলেই চলবে না তাই বলে কি ভালো পানি থাকতে নলের পানি খাবেন এখানে আছে কার সঙ্গী হচ্ছ কার সঙ্গ দিচ্ছা কাহ ফেরি কারণ সমস্ত মানুষ যেন তারা উল্টো দিকে মূর্তা ধর রিদ্দা মানে মূর্তা মানে বিমুখ হয়ে যা উল্টো দিকে মানুষ প্রায় লোক বিভ্রান্তের দিকে যাচ্ছে যাচ্ছে। মানে বিভ্রান্তির দিকে হেদায়াত যতটা হচ্ছে আলহামদুলিল্লাহ হেদায়ত হচ্ছে এক একটা যুগে এক এক রকম অবস্থা থাকে এখন আলহামদুলিল্লাহ সালাফি দাওয়াতের যুগ করন সন্না দাওয়াতের যুগ দলিলের যুগ মানুষ দলিল খুঁজছে দলিল সম্মত দলিল সাথে যারা আলোচনা করে বা লিখে তাদের বই পড়েছে তাদের আলোচনা শুনছে দেখেছি কাহিনী সহিদার দাবিদার তাদের ওয়াজ মাহফিল মেলা জালজয় আর বেদাত্মিলিত মন আজাদের বেদাত করা হইত কেউ বলা ছিল না যে সম্মিলিত বেদাত মাহফিলের আর পাঁচ অপ্তরাজের কেউ বলা হচ্ছিল আলহামদুলিল্লাহ এখন বলার লক্ষ লক্ষ লোক আছে আর সাধারণ লোক আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য আমাদের জন্য পয়েন্ট আরো ওরা বলে এটা আমাদের জন্য যেন কি সুসংবাদ যে সামনে যে যুগটা আসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কোরআন সন্ন্যার যুগ কোরআন সন্ন্যার যুগ দলিলের যুগ আর সত্যের সন্ধানের যুগ হকের যুগ এটা কিন্তু তারপরেও যদি আপনি তুলনা করেন যে কত পার্সেন্ট হেদায়ত হচ্ছে আর কত পারসেন্ট নিউ জেনারেশন যুব সমাজ ঘুমরা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে চলে যান আর একটা পরিসংখ্যান চালান তো কী দেখতে পাবেন আপনি গ্রামের যার সমাজে দেখেন যে কয়টা লোক হেদায়তার্মিক হে মাসাল্লাহ যুবক ছিলেন আলহামদুলিল্লাহ যুবকরা হেদায়ত হচ্ছে এটা একটা দিক এটা একটা সুষম আমাদের জন্য যে এক সময় শুধু বুড়ো গুলো যাদের দাঁড়িয়ে সাদা হয়ে গেছে তারাই শুধু নামাজ পড়ত দেখেছি নাই ও গান বাজানোর আসরে আছে দিনের কোনো জ্ঞানও নেই চর্চাও নেই শিক্ষাও নেই কিচ্ছু নেই সোশ্যাল মিডিয়া ছিল না যুব সব শিখবেন খুব বেশি হলে কিছু যুবকরা বাচ্চরিকাটা জলসা করলো তাতে ভলেন্টিয়ারি করে নিল মনে করলো খুব সবের জান্নাতে জাননাতে জবকাশ করে ফেলেছি কিছু ছিল না কিন্তু এখন দেখবেন যে বুড়াদের তুলনায় যুবকদের সংখ্যা মসজিদমুখী বেশি মসজিদে বেশি দিনশিখায় বেশি যে কোনো দিনই মজলিসে দেখেন যে বুড়ার সংখ্যা বেশি না যুবকের সংখ্যা বেশি যুবক সংখ্যা চল্লিশের নিচে আছে ওদের সংখ্যা অনেক বেশি সুসংবাদ এটা সুসংবাদ আমাদের জন্য আলহামদুলিল্লাহ এই যুগটা দাওয়াতের যুগ নির্ভেজাল দাওয়াতের যুগিত তারপরে তুলনা করি যারা গোমরা হচ্ছে ভালো ভালো ঘর থেকে বাপ মা ধার্মিক নামাজি এমনকি আলেমের ঘরে মাদ্রাসা লোকের ঘরে মৌলী সাহেবের ঘরে বেনামাজি ছেলে মেয়ে আছে আল্লাহ রেকমা গোবরের পদ্মুল আল্লাহ ঘর থেকে ভালো হচ্ছে তো বলছেন লেখক এই কথায় ফাইনাল সমস্ত মানুষ যেন উল্টোমুখী বিমুখ দিন ইসলাম থেকে উল্টো দিকে যাচ্ছে এটা কোন কোন নসখাতে আছে এইভাবে লিখা কিন্তু কোন কোনো পাণ্ডুলিপিতে আছে এই কথাটি অন্য রকম ভাবে বলছেন কুল্লহম ফি দলালা ফাইনাল হালকা কুল্লহম কান্নাই কুল্লহম আছে আর ফি রিদ্দার জায়গায় রয়েছে ফি দলালা রিদ্দার নাকি দলালা কি অর্থ হবে সমস্ত মানুষ কি গোমরাহিতে রয়েছে সমস্ত মানে অধিকাংশ সমস্ত আমরা বেশি যদি দেখি যে মাশাল হল ফুল হয়ে গেছে মাশাল আপনার তো আজকে সবাই চলে এসছেন সবাই চলে এসছেন নাকি অনেকে আছেন তা কিন্তু অধিকাংশ সবাই চলে সম্পর্ক বেশি যদি এটার সাথে মেলানো যায় ফাইনাল কানুদ্দা সমস্ত মানুষ জানো উল্টো দিকে যাচ্ছে তবে আল্লাহ তাদের মধ্য থেকে যাকে রক্ষা করবেন এই তো অল্প সংখ্যক লোককে রক্ষা করেছেন আজকাল আলহামদুল্লাহ যুব সমাজকে রক্ষা করেছেন আজকাল মাসাল অল্প বয়সী মেয়েরা মাসাল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কত ভালো লাগে যে কলেজ ইউনিভার্সিটিতে পড়া মানে বেহে আপর দা হয়ে আসতো কোনো রকম ইসলামের চর্চা ছিল না কিন্তু সোশ্যাল মিডিয়াতে আল্লাহ রবুল আলমীন খারাপের সাথে বহু খারাপের সাথে ভালো একটা রেখেছে যে কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা অনেকে ধার্মিক হচ্ছে অনেকে দিনের দিকে ফিরে আসছে অনেকে দাওয়াতি কাজ করছে ভালোমতো দাওয়াতি কাজ করছে আল্লাহ সারা দিন ডিউটি করে কষ্ট করে মেহনত করে আবার সে ঘন্টা দেড় ঘন্টা বসার জন্য আসছে ইল্লা আসম্লা আল্লাহ রক্ষা করেছেন দিন শিখার তৌফিক দিয়েছেন আল্লাহ শুক্রিয়ায় করেন যে আল্লাহ আপনাকে আমাকে মনোনীত করে বাছাই করেছেন আমাকে না করে আল্লাহ রথবা আমাকে একটা চাষি বানিয়ে রেখে দিতেন আল্লাহ রব্লা আলম এলএম এ দিতেন না হ্যাঁ আল্লাহর আমাদের কোনো আছে সব তো আল্লাহর দান্লা দান আল্লাহর খাস রহমত আমাদের ইসম আল্লাহ আল্লাহ বাঁচিয়েছে হতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি পড়তে যেতাম তো ওখানে গিয়ে বেওয়াজি যেতাম জাহান নামের পথে থেকে যেতাম দিনের কোনো চেতনা থাকতো না মা দরাসা পড়েও খারাপ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াতের কাজ আল্লাহ জড়িত রেখেছেন কারণ মানুষ দাওয়াতের কাজে থাকলে সবসময় নিজেকে হ্যাঁ আপডেট করার চেষ্টা করবে যে ভালো আসলে এখলাসের সাথে দাওয়াতি কাজ করবে ত্রুটি মুক্ত নয় কিন্তু যথাসাধ্য চেষ্টা করবে যে আমি ভালো হওয়ার চেষ্টা করি মানুষকে ভালো কথা বলছি তো আমি ভালো হওয়ার চেষ্টা করি আমার মধ্যে কেন ত্রুটি থাকবে এই জন্য আলেম হওয়ার সাথে সাথে কিছু দিনে জ্ঞান অর্জন করেছেন তার সাথে যদি আওয়াতি কাজ করেন তো এটা আপনার জন্য আপনার পরিবারের জন্য দিন দুনিয়ার সব ক্ষেত্রে কল্যাণকর সব ক্ষেত্রে ভালো এটা সহজ কথা ওলামারা বলেছেন সেটা হচ্ছে যে মানুষকে ডাকে তাকে ডাকার কেউ চান্স পাই না যে মানুষকে ডাকে ওকে ডাকার চান্স পাই না আর একটা কথা যে কথা বলে তার সাথে কথা বলার দায়ী একজন দাওয়াতি কাজ তো নিজে কথা বলছে তো ওকে আর অন্য কেউ কথা বললে ওর কথা পেশ করবে এটা সুযোগই নেই আমি যখন প্রথম ছিলাম ১৪২০ বিশ নাইনটি নাইন এর শুরুতে ওইখানে নতুন সেন্টার ওই আপনার ওই আপনার ওই রিয়াজ ব্যাংকের পাশে ওইখান থেকে এখানে শিফট হল ওই ভাড়া বিল্ডিং যেটা আপনার ওই যে ত্রিভুজ বিল্ডিং চলছে কাজ কে আমি কিচ্ছু নাই তখন তার শুরু হয়নি নতুন এসএইসি কেউ চেনে না এই যে আমাদের মসজিদটা ছিল এটার পুরাতন মসজিদ ছিল এর নাম ছিল ইন্ডিয়ান তবলিগি এখনো আছে পাক্কা তবলিগি এর নেতৃত্বে তবলিক চলতো তবলিক চলতো ওরা বসত এখানে রুম ছিল মসজিদের সাথে আর ওরিস্টেন্ট ছিল একজন দেখা শেখাতেছে কিন্তু সরাসরি ও বলে না কিন্তু এগুলো কারণ এমামটা যেহেতু আকাফের বেতন নিচ্ছে তোকে তো চালাকি করে বাঁচতে হবে এখানে তো যেকোনো সংগঠন তবলিক হোকার জামাত হোকার যেকোনো সংগঠন হোক এখানে নিষিদ্ধ আগে থেকে নিষিদ্ধ এখানে আর এখন সেটা কড়াভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা কোনো নতুন কথা না যে নিষিদ্ধ তবলিগ জামা জামাতে ইসলাম সব নিষিদ্ধ এখানে তো আমাকে গল্প করে সালাম দেওয়ার পরে ও তো না যে রহমানি এসছে ইসলামী সেন্টারে তো বলছে যে কাজ করিন এখানে আমাদের এসা পরে আমাদের ইয়ে তবলিগের একটু ই হয় আমাদের হ্যাঁ কি হয় হ্যাঁ না মোশাওয়ারা হয় অথবা মজলিস হয় মজলিস হয় তো চলে যাবে একটু পরে আসিয়ান তাহলে আমি বলছি আলহামদুল্লা যেহেতু এখন আমি আলোচনা শুরু করিনি আমাকে এই তবলিগি বাঙালি আমাকে এই মসজিদ খাদেম দাওয়াত বললাম। যে কথা বলে তাকে নিজের কথা অন্যকে পরিষ্কার সুযোগ পায় না কথা বলছেন কি কথা বলবেন আপনি শোনেন ঠিক আছে যে দাওয়াত দেয় ওকে দাওয়াত যে দাওয়াত দেয় তাকে দাওয়াত কোনো চান্স নেই আমি চুপ নাই আমি কথা বলছি ও জানছে যে মার খা মারা একে ডেকে লাভ নেই একে তবলিগেরা জামাত ইসলামে দাওয়াত দিয়ে লাভ নেই আমাকে তুই দাওয়াত ক্ষমতা নেই যে দাওয়াত দিই বুঝা গেছে কিন্তু দাওয়াতি কাজ না করে যদি নীরব মাদানি হয়ে বসে থাকতাম বোবাহে বসে থাকতাম তো এই সুযোগের সুযোগ যদি এই মাদানিটাকে আমাদের দলে ভর্তি করতে পারি দেখাচ্ছে আলহামদুলিল্লাহ বললাম আমি আল্লাহ শুক্রিয় আদায় করে যে আল্লাহ দান করেছেন আল্লাহ আবাদকে সঠিক দিন জানার মানার তফিক দান করেছেন তার সাথে আমাদের এ ভাইয়ের ইয়ার রহমকাল জবাব হয়ে গেল বলছেন লেখক আর চিন্তা করে দেখো সুনাম করছো ইবনা আবি দাউদ কে ছিল বলছেন যে ইবনা ওহ আহমদ ইবনা আবি দাউদ আলা নেতা কাবিরা গোনা করলে মোতাজেলা এই ব্যক্তি ইবন আবি দাউদ হচ্ছে রাসুন ফিদ গুমরাহির নেতা ভ্রষ্টার নেতা হামালা সুলতান আল এমতে শাসকের কাছে গিয়ে শাসককে প্ররোচিত জনগণের এবং আলেম সমাজের পরীক্ষা নেন যে কোরআনকে মখলুক বলছে কিনা আর গিয়ে কমপ্লেন করত যে অমুক কোরআনকে মখলুক স্বীকার করে না অমুক স্বীকার করে না স্বীকার করে ধরে নিয়ে আসেন আর শাস্তি দেন চৌজা করেন এগুলোকে সাইজ করেন এই করত বাগদাদে জি। জঙ্গি থানা থেকে বলে আসে হ্যাঁ ও সন্ত্রাসী এটা বলে আসে যাতে করে আপনি আপনার কোরআন সন্ন্যার দাওয়াত বন্ধ করে দেন আর যে করেছে আরো কয়েকজনকে প্রায় করতে আছে এরকম মিথ্যা জঙ্গি অথচ জঙ্গিদের বিরুদ্ধে এই ছেলেরা আমাদের সচ্ছার কারণ আমার ছাত্রীরা এখান থেকে পড়াশোনা তো এই বিষ তাই করত করতরাহের নেতা এবং শাসককে উদ্বুদ্ধ করত পরিচিত করত কিসের জন্য যে যারা কোরআনকে মকরু বলছে না তাদেরকে শাস্তি দেওয়া হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক দুশো চল্লিশ হালাক হয়েছে যে বেদায় নেহায়তা রয়েছে এবং অন্যান্য আরো সব কিতাব লেখা হয়েছে ওই যুগের আলেমদের যারা কোরআনস আলী হকানি আলেম তাদের সম্পর্কেও লিখা হয়েছে আর যারা বিদাৎপন্থী তাদের জীবনে লিখা হয়েছে যাতে করে তাদেরকে চেনে এবং তাদের থেকে সতর্ক থাকে আলবেদায় নেহা দশ খন্ড দশম দশম খণ্ড তিনশো এই ছিল আবি দাউদ তাহলে এই মোহতাজিলি নেতা ছিল ও বিশরান আলমারঋষি আর বিশ্র মারিসি এই বিশ্র মারিসি কে ছিল বলছে বিশ্র বিন রেয়াস বিন আবিম আলমার রিসি মিন সৈক মোতাজেলা মোহতাজাদের শেখ ছিল কানা দায় আল্লাউলি খালকেল কোরআন কোরআন মহলুক এই গুমরাহী কুফরি আকিদার আহ্বানকারী ছিল কোরআন আল্লাহর সৃষ্টি কোরআন আল্লাহর কালাম নয় আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তার কালাম কথাগুলিকে সৃষ্টি করেছেন মৌসা আলি ইসাল্লাম সাল আল্লাহ যে কথা বলেছেন বলছে কথা সৃষ্টি করেছেন এগুলি হল মোহতাজ আল্লাহ গাছ থেকে আওয়াজ আসছিল আর ওই আওয়াজকে আল্লাহ সৃষ্টি করেছেন আর কি করে সোনাম করে সোমামা বিন আশ্রাস মোহতাজাদের নেতা দুশো তেরোতে হালাক হয়েছে তারিখে বাগদাদ সপ্তম খণ্ড একশো পঁয়তাল্লিশ অথবা আবুল হোজাইলের যদি সুনাম করে এজগর মানে সুনাম করে আবুল হোজাল আবুল হোজাল কে ছিল মোহাম্মদ ইবনুল হোসাইল আবদুল্লাহ আবুল হোজাইল আল আল্লাহ আল বাসরি মোয়তাজে শেখ ও রাসুল বেদা এবং বেদাতের নেতা দুশো পঁয়ত্রিশে হালাক হয়েছে এবার ফি খাবর ইমান গবর এবং যাহ সে আর বলা দশম খণ্ড পাঁচশো বিয়াল্লিশ পৃষ্ঠে এছাড়া অন্যান্য কিতাবে রয়েছে যদি সুনাম করে আর ভালো আলোচনা করে কার সম্পর্কে হেসাম আল ফতি সম্পর্কে যে হেসাম ফতিও ভালো লোক এরকম যদি বলে এ কে ছিল হেসাম ফতি তার সম্পর্কে বলছেন যে এর জীবনী অষ্টআশি পৃষ্ঠাই উল্লেখ করা হয়েছে তার জীবন এটা এখন শুনিয়ে দিই কারণ এদেরকে চেনার এখানে দশটাকে স্পষ্ট করার জন্য প্রয়োজন রয়েছে বলছেন যে হেসাম আল ফতি এ ছিল হেসাম ইভেন আমরাল ফতি আহাদ সৈকল মহতাজ মহতাজের একজন শেখ লাহু আতবা তার বেশ কিছু অনেক ভক্ত ছিল ভক্ত ছিল বেদাতিদের ভক্ত আছে ভক্ত নাই বরং ওদের ভক্ত আরও বেশি কারণ জাহান্নাবীদের সংখ্যা বেশি দেওয়ান দিওয়ানবাগির ভক্ত অভাব আছে চর্মনাইয়ের ভক্তের অভাব আছে হ্যাঁ জোনপুরীর ভক্তের অভাব আছে তো যত গুমরা তাদের আরও ভক্ত বেশি কারণ জাহান্নাবীদের সংখ্যা বেশি লাহু আতমা ইউ সম্মান হেসামিয়া হেসাম যেহেতু নাম ছিল বা হেসা তোর ভক্তদেরকে হেসা মিয়া বলা হয়তো এর জীবনে শেয়ার আলম নবাল্লা দশম খন্ডতে রয়েছে পাঁচশো সাতচল্লিশ পৃষ্ঠানুল মিজান রহমত খন্ড একশো পঁচানব্বই পৃষ্ঠে রয়েছে ইত্যাদি এদের যদি কেউ সুনাম করে আতবা এহিম অথবা এদের ভক্ত যারা অনুসারী এদের দলের কারও যদি সুনাম করে আও আসিয়া এহিম আতবা মানে তাদের অনসারী আর আসিয়া মানে তাদের দলের লোক তাদের দলের লোকের কারো যদি কি করে সুনাম করে হু যে সুনাম করবে তার থেকে বেঁচে থাকো তার থেকে কি করো বেঁচে থাকো তাহলে যে সব বেদাতি আলেমগুলো মারা যাচ্ছে তাদের এনতেকালের সময় যে এক আমাদের আহ সহি আকিদার দাবিদার এবং সহি আকিদা তাদেরকে অনেকটাই তাদের সহি আকিদা কিন্তু মনহাজে তাদের ত্রুটি আছে এবং তাদের দুনিয়ার কারো গরজ আছে দুনিয়ার স্বার্থ আছে এই জন্য শিথিলতা আছে এরা তাদের সুনাম করা শুরু করে ও আল্লামা ছিলেন আর বড় ভাই ওস্তাজুল আসাদ তেজাজ ছিলেন আর শেখুল হাদিস ছিলেন আর অমুক ছিলেন তুমুক ছিলেন ওনার অনেক খেদ মতো রয়েছে বিশাল তারপরে তাকে উচ্চ স্তরে আজকাল দেখছেনা সোশ্যাল মিডিয়াতে অথচ সৌদি আরবের এত বড় এমাম আল্লামা শেখ সালে হায়দান রহমতুল্লাহ আলহী দু তিন দিন আগে যে ইেকাল করলেন কত বড় আলেম ছিলেন সৌদি আরবের বিচার বিভাগের সবচেয়ে উচ্চ পদে তিনি ছিলেন এবং তিনি হাইয়ার বড় আলমাদের শীর্ষস্থান একজন আলেম জি তার শহর আল কাশিমের ছোট্ট একটি শহর আল সেখানে আমি দুই বছর থেকেছি বোকাই তিন বছর থেকেছি বকাইরিয়াত আড়াই তিন বছর তো সেখানে ওনাদের বংশধর অনেককে চিন্তা লোহাইদান বংশ খুব প্রভাবশালী খুব দিনদার ধার্মিক বংশ আর শহরটাও খুব ধার্মিক বোকাইরিয়া এমন একটি শহর আল কাসিমের যে সেখানে সবচেয়ে বেশি আলম সৌদি আরবের মধ্যে পয়দা হয়েছে এই বোকাইরিয়াই হচ্ছে লোহাইদান বংশের গ্রামের বাড়ি বোকাইরিয়া হচ্ছে সদাইশ বংশের গ্রামের বাড়ি তো আব্দুর রহমান সদেশ যে এমাম হারাম এবং রাইস সোহনুল হারামাইন তার বংশধর ওইখানে অনেক স্বদেশের সাথে ওইখানে পরিচয় চলে একজন স্বদেশ আমাদের ইসলামিক সেন্টার ওখানে মেম্বার ছিলেন তারপরে আপনার ওখানে খোলাইফি একজন এমাম ছিলেন সে সোবাইয়ালের আগের তিনি কোরআন খতম করতেন রমজান সাতেশ রমজান কোরআন খতম যে হইতো তার আবীর ওই খতমটা খোলাই ফি করতেন তিনি তার বাড়ি ওখানে সেই বংশ ওইখানে ওখানে বড় বড় ওলামাদের আবদার রাজিহি ধনের দিক থেকে ওর আর বড়ো বড়ো আলেম হওয়ার দিক থেকে ওর রাজিহী চিনে না এই যে রাজহি ব্যাঙ্ক রাজহিদের গ্রামের বাড়ি হচ্ছে বকাইলি আজকে কথা আপনাদেরকে বলে দিলাম রাজহি বংশের বড় একজন আলেম ছিলেন শেখ আব্দি আছেন মানে অসুস্থ আছেন করুন তিনি রেয়াজে থাকতেন যেহেতু হেয়াদের বড় আলেম জি বড় আলেম তিনি বড় আলমাদের একজন তো তিনি যখন ছুটি ছাটি যেতেন এই ছুটি গুলো হইতো যখন ইউনিভার্সিটি তখন দশ পনেরো দিন গিয়ে থাকতেন বিশ দিন থাকতেন আর মাস ছুটি হতো গরমের ছুটি তখন যেতেন তো ওই সময় আমাদের ডাইরেক্টর ছিলেন উনি বলেন যে শেখ আব্দুল্লাহিজির রাজি এত বড় আলেম এসে আছেন তো আপনাদের জন্য আমরা ই করি কথা বলি যে আপনাদেরকে একটা হাদিসের কিতাব পড়াবে ওনার কাছে বোখারি পড়েছি তা আমি এখানেও বোখারি পড়েছি সৌদি আরবের এত বড় আলেম আলহামদুলিল্লাহ বুখারি পড়েছি জি যদিও খতম হয়নি কারণ ওই দু তিন তিন ছুটি ওতে শুধু পড়েছি কিন্তু আলহামদুলিল্লাহ এত বড় আলম গাছ পড়ি সেখানে বাজের দার্সে তো হাজির হয়নি দার্সে এমনি হয়েছি কিন্তু ওইভাবে না সেইখানে বাজের সাথে মুসাফা করেছি আলহামদুলিল্লাহ দুইবার দেখা করেছি একবার তাইফে একবার মসজিদনবি থেকে যে ইমামরা যেখান দিয়ে ঢুকেন আর বের হন ওখানে সালাম মুসাফা করেছি গাড়িতে আর সেইখানে ওসিম রহমতুল্লা আল হাজির হয়েছি আমি আল কাসিম ও জি তো দিয়ে আমি আলহামদুলিল্লাহ শেখ ছাত্র সরাসরি ছাত্র আলহামদুলিল্লাহ বড় বড় মানে এলমি শহর অলামাদের শহর এবং দিনদার ধার্মিকদের শহর এখন সেই যুগে আমি থেকেছি সেখানে তেরানব্বই থেকে নিয়ে পঁচানব্বই পর্যন্ত তেরানব্বই থেকে নিয়ে পঁচানব্বই পর্যন্ত তিন বছর থেকেছি ওর মধ্যে কোন মহিলাকে অমুসলিম মহিলাকে রাস্তাতে চেহারা খোলা দেখিনি অবাক হয়ে যাবে সৌদি আরবের আল কাসিমটা এরকম ছিল বোকেরিয়া শহরে কোনো কোনো মহিলা মার্কেট শপিং করতে তো চেহারা ঢাকা পুরো নিকাপ আসত শুধুমাত্র চেহারা খোলা কথা দেখেছি অমুসলিম কিছু নার্সকে হাসপাতালে একবার আমি ভর্তি হয়েছি অ্যাডমিট চার পাঁচ দিনের জন্য তো ছোট্ট একটা অপারেশনে তো সেই সময় দেখেছি চেহারা খোলা দু চারটা এইরকম নার্স কিন্তু যেগুলো মুসলিম নার্স সেগুলো ঢেকে চেহারা ঢেকে নেকাউ লাগিয়ে তারা কাজ করত এরকম দেখেছি এ হচ্ছে বকেরিয়া বা আল কাসিম জি তো কী বলছিলাম কি বলতে গিয়ে বললাম বেদাতি আলেমরা মারা গেলে এত দুয়ার বর্ষর মুসুলধরে দুয়া বর্ষা দেয় আর এত বড় আলেম সৌদি আরবে ইতেকাল করলেন কয়জন এই আলেমরা কোথায় এরা এদের হদিস খুঁজে পাওয়া যায় না কোথায় দুয়া এদের আল্লাহ রব্বর আলমীন এদের দুয়ার মুখাপেক্ষী নন আর শেখ সলেহ আল জানো এদের দুয়ার মুখাপেক্ষী নন জি আল্লাহ রব্বরে রহমত ইনশা আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ যেন তার রহমত দিয়ে শেখ সা হাইদান রাহেমাহুল্লাহকে ঢেকে নেন এবং আল্লাহর তাকে জান্নাতুল ফিরদোষ দান করেন এবং আল্লাহ রবুল আলমিন আল্লাহর নেগবান্দা সিদ্দিক আম্বিয়া সিদ্দিক সোহাদা সালহিনদের সাথে আমাদেরকে জন্য জান্নাতে একত্রিত করেন যদি দেখো যে এইসব বেদাতিদের সুনাম করছে কেউ সুনাম করছে তাহলে কি শেষখানে কি ফাহ সাবধান তাহলে দাবিদার ওদের থেকে এদের ভেজাল আছে যে কোন ভেজাল হোক দুনিয়ার গরজ আছে কেন ওই বিদ্যার্থীর কেন সুনাম করবেন আপনি এটা তো মানুষ কেন নিষেধ করছেন এটা একটা প্রশ্ন মানুষ ধোকা খেয়ে যাবে যখন বলবেন যে এত বড় সাইফুল হাদিস ছিলেন তিনি বড় বড় মহাদেষ সাইফুল হাদিসদের ওস্তাদ ছিলেন তিনি আল্লামা ছিলেন তার বিশাল দেশে খেদমত রয়েছে তখন মানুষ নীতি প্রভাবিত হবে একটা দুর্বলতা আসবে মহব্বত বেড়ে যাবে তখন ঠিক আছে তার থেকে ভালো কথাগুলি নেওয়া যায় দেখিত একটু শুনে দেখিত এত বড়ো সাইফুল হাদিস সাইফুল হাদিসদের ওস্তাদের কিছু কথা শুনে দেখিত আর শুনতে গিয়ে দেখা যায় যে যদি কেউ রাফায় দেন করে তো হাত ভাঙা দাও তো পা ভাঙ্গিয়া দাও তো মসজিদে বের করে দাও আউজ্লাহ চিন্তা করতে পেরেছেন আপনি আরো কত কি বলে তার জন্য সতর্ক সাবধান থাকবে সব বেদাতি আলেম থেকে এবং সতর্ক করবে মানুষকে বেদা কারণ সে বেদাতি এরা বেদাতি বেদাতি থেকে সাবধান বেদাতিদের থেকে সাবধান আর কেউ যদি হ্যাঁ এখানে শুধু বেদাতি থেকে সাবধান নাই বেদাতিদের যে সুনাম করে তার থেকেও সাবধান কারণ বেদাতির যে সুনাম করছে সে কেন সুনাম করবে শেখ আলবানির সুনাম করছে না আর সৈয়দ কৌতুব সুনাম করছে কেন শেখ রবি মাদখালির হ্যাঁ ওপর ক্রিটিসাইজ করেছে সমালোচনা করছে আর সৈয়দ কৌতুবের সুনাম করছে কেন মৌদুদীর সুনাম করছে কেন অজ্ঞতার রোগ হোক জানেন না আর না হলে জানার পরে দুনিয়ার কোন স্বার্থের রোগ আছে যে বেদাতির সাথে মহাবুত রাখবে সুন্দর হাওয়ায় কানো আলারুদ্ কারণ এই যে যাদের নাম বললাম বিশ্বাসী ছিল এরা সরাসরি মোতাজিলাদেরকে কাফের বলব না কারণ কিছু শর্ত আছে কাফের বলার জন্য কিন্তু তাদের কুফুরি আঁকি ছিল কিন্তু কারো তাগিল ছিল কার হয়তো সংশয় ছিল সে সংশয় দূর করা হয়েছে কিনা জাহালাত ছিল তো জাহালাত দূর করা হয়েছে কিনা তো এই সব মোল্লাগুলো তো জাহালাতজ্ঞ বলব কিন্তু তাও ছিল তা অপব্যাখ্যা করেছে করেছে। হাজার রাজুল অত্রু খাজার রাজুলোবে এই লোককে ছেড়ে দাও যেই লোক এই বেদাতিগুলির সুনাম করছে বেদাতির সুনাম করছে বেদাতির জন্য দোয়া করছে ওকে ছাড়ক পরিত্যাগ করো আচ্ছা ওনাদের তো ভালো দিক আছে ভালো গুলি বলেন না কেন না ভালো গুলি বলতে নেই বেদাতি আলেমের যদি ভালো দিক বলেন কেন তারা নামাজ পড়তে বলেনি রোজা রাখতে বলেনি আল্লাহকে ভয় করতে বলেনি পরকাল সম্পর্কে চিন্তা শুরু হইতে বলেনি কেন কবরের আজাবের আলোচনা করে চরমায় না কাঁদে না কত ভালো কথা এগুলো কিন্তু আকি দেয় যে নষ্ট কোন আমল কাজে আসবে না সুতরাং এতে যদি এগুলো বলা হয় যে উহ তারা জান্নাত মুখী করে মানুষকে তারা আখেরাত মুখী করে মানুষকে তার মরণের কথা মানুষকে খুব স্মরণ করায় তাহলে মানুষ প্রভাবিত হয়ে গুমরা পথভ্রষ্ট হয়ে যান পথভ্রষ্ট হয়ে যান তাদের থেকে তখন অনেক গুমরাহি যেসব রে সে গুমরাহিগুলিও কবুল করে নেবে অথবা সেগুলি হালকা মনে কর তুচ্ছ মনে করবে এমন কোন ব্যাপার না ওদের পাহাড়ের মতো নেকি আছে সামান্য কিছু কোথাতে কোথায় পৌঁছে দিল আঁকি ঠিক হইতে হবে তারপরে নেকি তা কমতে তখন বলতে পারেন যে আঁকি তার নেইটা সবচেয়ে বড় নেকি আঁকি তার সব সবচেয়ে বড় সব এইটা ঠিক আছে তারপরে মাদতবন্দে গীতে কারো থাকে আখলা কামলে ত্রুটি থাকে ব্যক্তি জীবনে ত্রুটি আছে তখন সেটা আলাদা বিষয় তারপরে বলছেন ওয়াল মেহনা ফিল ইসলামে বেদাহ আর ইসলামে কাউকে কড়াকান্তি পরীক্ষা নিরীক্ষা করা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বেদাত মেহনা মানে এমতেহান থেকে পরীক্ষা নাও। সাহাবাই কেন র একটা লোক মুসলমান হইলো দেখি এর পিছনে লাগি আসলে কি আল্লাহ পরকালে বিশ্বাসী ইসলাম কবুল করলো নাকি এ গণিমতের লোভে ব্যতুল মালুল লোভে স্বার্থে নাকি না ইসলামে পরীক্ষা নিরীক্ষা করা বেদাত কেউ দাওয়াত দিয়েছে পরীক্ষা করে দেখো ই হালাল খাওয়াবে না হারাম খাওয়াবে কালকে খন্দকার যুদ্ধের আলোচনা করছিলাম একটা ছিল ছোট বকরি আর অল্প আল্লাহর তরফ থেকে তাই না জিজ্ঞাসা করেছেন যাবে তোমার বকরিটা কি কোথাকার কোন টাকা দেবার জব গুলো কি এটা আমাদের জন্য খাওয়া হালাল হবে ঠিক আছে তোমার রুজি হালাল আছে তো এরকম করেছেন নাকি যারা করে তারা চরমপন্থী এই চরমপন্থী পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ আছে বাংলাদেশ চা পায়না আছে আমার চা পায় না অবৈধ টেলিফোন করেছে এক ভাই যে ওই দলের নয় সে আমাকে বলেছে যে ওরা যে আপনার সাথে যোগাযোগ করেন না অনেক আগে টেলিফোন করতো এরা বলছি এরা সব কিন্তু ওই দলের কোন দল নামটা কি জানেন জামাতুল মুসলিম নাম খুব সুন্দর কিন্তু জামাতুল মুসলিম ওরা বলে যে বলা যাবে না হানফি শিও বলা যাবে না ওগুলো বলা যাবে না আর আহলেও বলা যাবে না কারণ কোরআনে আহলেদিস না কি আছে ওসাম্মা কুমুল মুসলিমিন আল্লাহ তোমাদের না মুসলিম রেখেছে রেখেছেন হ্যাঁ মুসলিম রেখেছে রেখেছেন সুতরাং মুসলিম। এই দল প্রথম জন্ম নিয়েছে পাকিস্তান থেকে আর তারপরে সেটা ছড়িয়েছে ভারতে আর তারপরে বাংলাদেশে অনেক আছে কিন্তু এরকম দক্ষিণবঙ্গের দিকে শুনেছি খুলনার দিকে এরকম জামাতুল মুসলিম না যতক্ষণ পর্যন্ত না হবে তদন্ত না করে তন্নতন্ন করে যে এ রুজিস্ট পার্সেন্ট হালাল কিনা কথা বলতে পেরেছেন রুজিস্ট পারা জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করার শরীয়তে কোথাও আছি আর বাড়ি খেয়েছে রসুল্লাহ দিয়েছিল তাই না কয়েকজন সাহাবি তো এনতেকালই করেছেন শহীদ হয়ে গেছেন রসুল কত কষ্ট পেয়েছেন ওই শেষ এতেকালের সময় সেই কষ্ট অনুভব করেছেন এবং এখন আমি অনুভব করছি যে সেই বিষের তাছিরে আমি আজ কষ্ট পাচ্ছি এবং আজ ইন্ত এই জন্য রসুল্লাহাম কি বিশেষজ্ঞ গণ বলেছেন যে তিনিও শহীদ এবং তাকে শহীদ করেছি শহীদ সেই বিশের তাসির শহীদ হয়েছেন এটা সিরাতের একটা পয়েন্ট মরে রাখবেন কিন্তু জিজ্ঞাসা করেননি অথচ ভালো করে জানা আছে আর কোরআন আল্লাহ বলেছেন যে হারাম খোর সবচেয়ে বেশি পৃথিবীতে হারাম খানে হারাম খায় ঘুষ খায় সুদ খায় ধর্ম ব্যবসা করে খায় একে মিনাল আহবা রহবান তাদের আহবর রহবান যেগুলো ধর্মগুরু পুরোহিত যেমন পিরেরা ধর্ম ব্যবসা করে ঠিক ওই রকমিতদের সম্পর্কে আল্লাহ বলছে হারাম তারা মানুষের জনগণের ধন সম্পদ ভক্ষণ করত। হারাম খাওয়া জাতি তারপরে জিজ্ঞাসা করেননি সুতরাং এই জামাতুল মুসলিম না চরমপন্থী পথভ্রষ্ট ইসলাম হচ্ছে মধ্যম পন্থা চরম পন্থা না আর পন্থা না কিন্তু সে যদি প্রথমে বলে যে আমি কিন্তু টাকার জন্য ইসলাম গ্রহণ করছি তো বলবো যে না তাহলে ইসলাম গ্রহণ না তখনই বলে তো ঠিক আছে কিন্তু আমরা এই কথা জিজ্ঞেস করবো না যে তুমি মনে অবস্থা দেখা ওয়াহে আল্লাহ হাদিস ওয়াহেসহম ভিতর হিসাব আল্লাহর ওপর নেস্ত আল্লাহ হিসাব নেবেন কি আছে না আছে ভিতরে তো ইসলামে কারো পরীক্ষা করা হচ্ছে বেদাত ঠিক বেদাত বেদাতি আলমদের ক্ষেত্রে যার বেদাতি স্পষ্ট স্পষ্ট তার আলোচনা থেকে স্পষ্ট তার মসজিদে সে বেদাতের প্রচার প্রসার করা স্পষ্ট তাহলে স্পষ্ট সে বেদাতি কিতাব লিখেছে তাহলে স্পষ্ট তাহলে বেদাতি বেদাতি পথভ্রষ্ট যে যেমন পথভ্রষ্ট সবে একে স্তরের নয় কিন্তু এক একটা মসজিদে গেলেন আর আসল হচ্ছে যে এমাম মুসলিম সুতরাং তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন অথবা মুসলির গিয়ে জিজ্ঞাসা তদন্ত করবেন যে ভাই আপনাদের এই এমাম সাহেব দেওবন্দিনা দেওবন্দিনা আহাদিস এইসব জিজ্ঞাসা করে বেড়াবেন না আসল হচ্ছে সে মুসলিম যদি তার সিরকি আঁকিদাও থাকে আর তার সাথে থাকে লুকাই তো তার অন্তরে থাকে আপনার চলাতে হয়ে গেছে আপনার চলাতে হয়ে গেছে জানার পরে মুসলিম তাহলে তার পিছনে আস পড়বে না পরীক্ষা নিরীক্ষা করবেন না এটা বেদাত পরীক্ষা করা যাচাই বাছাই করা আর একটা ফেতনা আছে ওই ফেতনা বলি যেমন জামাতুল মুসলিমের ফেতনার কথা বললাম সদর করলাম আরব দেশগুলি তো এরকম আছে আর ইউরোপে আছে আর বাংলাদেশও আছে যদিও বাংলাদেশে এদের সংখ্যা খুব কম সালাফিয়াতের নামে এত চরম এত চরম পন্থা যে আমাকেও সালাফি মনে করে না কি বলে জানেন বলছেন না আমাদের এসব শেখ থেকে এলেম নেওয়ার সুযোগ ছিল একবার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে লিখেছে আমার সেই এলেম নেওয়ার সুযোগ ছিল তারপরে তিনি এলেম নেননি সুতরাং তিনি সালাফি না দু চারজন আছে লিস্টে তাদের হ্যাঁ আর সেসবগুলোকে এমাম ঠিক আছে তার মধ্যে বড় বড় আলেম আছে ওই চেনে যারা পড়ছে দু চারজন তারাই শুধু সালাফি কেউ সালাফিও সুতরাং সৌদি আরবের অধিকাংশগুলোকে সালাফি দিতে তারা বের করে দেয় তাদের একজন ভক্ত জাহিল সোশ্যাল মিডিয়ার তাদের ভক্ত ও নিজেও আলেম না কিন্তু ওই যে চরমপন্থী যারা এক্সট্রিম সালাফি নিজেদেরকে সালাফি বলে চরম পন্থা অবলম্বন করেছে এরা কয়েকজন ছাড়া পৃথিবীতে কাউকে করে না প্রত্যেক দেশে এজন্য কুইয়েতের এত যেখানে শেখ হাবিব চাকরি করেছে সেখানে শেখ আকরাম চাকরি করেছে ওদেরকে সালাফি থেকে তারা বের করে দিয়েছে এরা সালাফি না বড় বড় আলমদেরকে তারা সালাফি থেকে বের করে দিয়েছে জি তাদের একজন ভক্ত সোশ্যাল মিডিয়াতে তাদের কিছুটা ভক্ত হয়ে গেছে বুঝেনি বিষয়টা তারপরে একদিন লেখছে যে ছোট মুখে বড় কথা এত বড় ব্যাধবি সব তো এই ধরনের অবস্থা তো এগুলোতেই সাবধান ওরা কি করে পরীক্ষা করে পরীক্ষা করবে যে আমি তাদের যে শ্যাকগুলো আছে বিভিন্ন দেশে ওগুলো সম্পর্কে আমি পজিটিভ বলি কিনা যদি পজিটিভ না বললে বলি যে না আমি চিনি না এই তাহলে সালাফি না কেন চেনে না তাহলে আমাদের সালাফি মার খামার সালাফিকে চিনলো না তাহলে ও সালাফি না চাপদানিদের থেকে এটা সালাফিয়ত নয় আমার বাড়াবাড়ি করছে না তার বলছেন কি বলছেন তারপরে কথা এটা ক্লিয়ার হয়ে গেল যে ইসলামে কাউকে পরীক্ষা করা এইভাবে ব্যক্তি দিয়ে পরীক্ষা করা ব্যক্তি দিয়ে পরীক্ষা করা হচ্ছে বেদাত ব্যক্তি দিয়ে পরীক্ষা করা বেদাত এই এই বাক্যটার একটা উদাহরণ দিয়েছেন এক্সাম্পল দিয়েছেন শৈখ তাইমের রহমতুল্লাহ আলাই আমি দেখতে লাগলাম আর ব্যাখ্যাও নেই কিতাবটা আর যারা অনুবাদ করেছে ভুল ভুল অনুবাদ করেছে বাংলা অনুবাদটা একবারে ভুলে ভরা শুনে রাখা ভালো করে বাংলা অনুবাদে ভুলে ভরা কে যে বাংলা অনুবাদ করেছে জাহিল এভিনাতে অন্য আরেকটি কিতাব রয়েছে তাতে এই বাক্যটা ব্যাখ্যায় লিখেছেন যে ইসলামে কারো পরীক্ষা নিরীক্ষা করা বেদাত এর উদাহরণ হচ্ছে ব্যক্তি দিয়ে পরীক্ষা করা যেমন ইয়াজিদ মাওয়ার রাজিয়াল্লাহ তাঁর ছেলে যখন ইয়াজিদ খলিফা হইলো সেই যুগে ইয়াজিদ সম্পর্কে জিজ্ঞাসা করে পরীক্ষা করত কিছু লোকেরা ছিল চরমপন্থী পরীক্ষা করার জন্য যে দেখি হ্যাঁ এ আলী রাজি আল্লাহ ভক্ত নাকিদ ভক্তিদ সম্পর্কে বা কোন রকমের চরম পন্থা অবলম্বন করেন সে না সে আলিবাই সম্পর্কে বিদ্বেষ প্রকাশ করেছে আর না অন্ধ ভক্তি দেখিয়েছে তাহলে কেন এবার জিজ্ঞাসা করবে যে ইয়াজিদ সম্পর্কে তোমার মতামত কি জানা আমাকে হঠাৎ করে যদি জিজ্ঞাসা করি ইয়াজিদ সম্পর্কে মতামত কি পরীক্ষা করে থাকে এরকম যখন দামে প্রথম দাওয়াতি কাল শুরু করি প্রথম আছে যে মেনা পোর্টে এমামাতে যাই দেখি সব হচ্ছে চরমনে এত লিগি এমাম তো পাক্কা চরমা শর্ষিনা ছিল আব্দুল হাক মনে শর্সিনা না শারসিনা বরগুনার উনি আলহামদুলিল্লাহ আমার সামনে কেঁদে দি আল্লাহ সুপ্রিয়া আদায় করে গেছেন এখান থেকে জল্লা খেব এবং আল্লাহ তাকে হেফাজত রাখেন রুজিতে বরকদান করেন কিন্তু সময় অন্ধ ভক্ত একবার পাক্কা সারসিনের পাগড়িটা সে বাঁধবে তারপরে শুরু করবে তো ওইখানে প্রথম গিয়েছি আলোচনার শেষে বলছে যে হুজুর মিলাদ করা কি এই যে আমার পরীক্ষা তাহলে ফিল ইসলাম বেদা আমাকে পরীক্ষা নিরীক্ষা করছে যে এটা লামাঝাবি হুজুর না আমাদের সন্নি ওই সিন্নি খাওয়া হুজুর সন্নি মানে সেন্নি সিন্ডি বুঝেন সিন্ডি বুঝেন না কি চুড়ি কে সিন্নি বলে আমাদের এলাকায় সিন্নি বলে গোড় গোড় বা আপনার এই কি মিষ্টি জাতীয় জিনিস ওরা সেন্নি খাই আর কি তো পরীক্ষা করছে তো আমিও তো কম হিকমত জানি না এগুলোকে তো আমাকে সামালাইতে হবে এখানে প্রথমে এসছি আজকে পরীক্ষা তারপরে এগেদেরকে খুঁজে পাবো না যদি আমি শক্ত করে বলে যে মেলাদ বেদাত তাহলে সামনে শক্ত আর খুঁজে পাচ্ছি না তো আমি বললাম যে দেখেন আমাদের অনেক শিখার আছে অনেক শিখার আছে তো আলহামদুলিল্লাহ সব আলোচনা করবেন ইনশাআল্লাহ কিন্তু আমাদেরকে প্রথম শুরু করতে হবে লাই আহিল্লা থেকে আর মোহাম্মদ রসুল্লাহ থেকে তো কিছুদিন লাই আহিল্লাল্লাহ আলোচনা করি তৌহিদের আলোচনা করি আর তারপর মোহাম্মদ সন্নতের আলোচনা করি রসুল্লাস মোহাম্বতের আলোচনা করব রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুষ্ঠানে আলোচনা করব রসুল্সালের মর্যাদার আলোচনা করব আর তার উপরে তৌহিদের ফজিল তুলো সব বলে আস্তে আসতে আসতে ধীরে আস্তে ওগুলোও আলোচনা হবে ইনশাআল্লাহ আমি হাও বলি না বলিনি সেই লোকটি এখন স্পষ্ট ওগুলো তো বললাম বললাম মিলাদ ফিলাদ যা বললাম দেবন্দিরের ওপর আলোচনা করলাম তবলিগের ওপর করলাম জামাত ইসলামের উপর করলাম সবার করলাম আলহামদুলিল্লাহ কিন্তু যুগের আবর্তন বিবর্তনী। প্রথম খানি কক্ষনও না আমার মুখ থেকে কেউ বের করতে পারেনি কথা বোঝা গেছে কিন্তু প্রথম দিন বলে দিলে বিপদ হয়ে যেত আমার শ্যালক শেখ আব্দুল মদিন সালাফি রাহমাল্লাহ এরশাদাম হলে ড আবদুল বাড়ি রাহেমহল্লার সাথে দান হাতে কাজ করেছেন আর বামহাত আসাদুল্লাহ সব একই দল ছিল আট বছর বাংলাদেশ ও সৌদি আরবের পক্ষ থেকে মবুজ মানে প্রতিনিধি হিসেবে দায়ী হিসেবে কাজ করেছেন তিনি মোদিন এসছিলেন আসার পরে একটা ওই কিলিম কোম্পানিটা তাকে ছেলেদা নিয়ে গেছে বক্তব্য করতে আর যারা বক্তব্যের পরে তাকে জিজ্ঞাসা করে নিয়েছে যে তবুলি জামা হুজুর আপনি তবলি জামা সম্পর্কে কি বলেন তবুলি জামাত সম্পর্কে কি বলেন তো উনি তো মেজাজি মানুষ আর একবার এসছেন মনে করছে আর কখন আসবে একবার বলেই দিই হজ্জ কায়ম করে দিই আর আমি তো তা আমি তো আমি থাকবো লোককে হেদায়ত করতে হবে আমাকে একটা টার্গেট আছে আমাকে এই লোকগুলোকে আমাকে মানে পরিচিত হইতে হবে তাদেরকে আকৃষ্ট করতে হবে তাদের মহব্বত অন্তরে জমনাইতে হবে আমার সম্পর্কে আমাকে চেনে না কেউ আমি এতগুলো চিন্তা করে দাওয়াতি কাজ শুরু করছি কিন্তু উনি তো দেখছেন যে এই তো আমি তো আর বক্তব্য করতে যখন তোমার আসবো না আমি তো দেশে থাকি যে আমি অনেক জিজ্ঞাসা করেছি আর উনি একটু রসিকতা করে বলতেন তার মানে একটু বেড়ে আছে খাতনা করতে হবে ও বাড়াটা কি বেদাত এই জামাতে বেদাত আছে বেদাত কি সাফ করা লাগবে ওনার বলার উদ্দেশ্য আর কি ওই ওইচই মেটে গেছে গরম হয়ে তো সৌদি আরব যেহেতু দেশে হইল তো সৌদি মেরিয়ে দিতু করতে পারে না কিন্তু হইচই হইচই খুব হইল এই হচ্ছে ঘটনা বোঝা গেছে তো দাওয়াতের কাজে হেকত লাগবে বাংলাদেশে গিয়ে কিন্তু এই সৌদি আরবে যেমন আমরা বলছি ওই রকম চলবে না যে খাতনা করা লাগবে জামাত ইসলামের একটু খাতনা করা লাগবে বিপদ আছে তাই না কিন্তু আসলেই খাতনা করা লাগবে ওদের চরম পন্থা আছে বাড়াবাড়ি আছে আর এই যে ফতুয়াবাজি আছে তাগত মাগতের আর তারপরে গদিটাই হচ্ছে ইসলামের ব্যাখ্যা এই সব ভুল সব সাইজ সাইজ করতে হবে এগুলো সব সাইজ করতে হবে তো চলি এখন কি বললাম ব্যক্তি দিয়ে কাউকে পরীক্ষা করবেন না ব্যক্তি দিয়ে পরীক্ষা করা ওম মালিয়ম তবে আজকের জামানায় সন্না দিয়ে পরীক্ষা করতে হবে দেখতে হবে আমি নজরে বলছে না হাত বাঁচে নিচে তখন পরীক্ষা করতে হবে জিজ্ঞাসা করতে হবে যে হ্যাঁ সোননাথ দিয়ে পরীক্ষা করতে কেন এই তো আলেন একজন কড়ার হাতে জানছে অথবা এতদিন ধরে আসছে শূন্য পরীক্ষা করব। আমার সাথে আমি সেকেন্ড সান এত বক্তব্য করতে গেছি আর এসে একজন দায়ী আমাদের পাশের উনি পরীক্ষা করেছেন যে আমার পাঁচ বছরের ছাত্র আর এসে দুই হাতে মুসাফা করছে এইভাবে তাই বললাম যে পাঁচ বছরের ছাত্র আপনার আর ক্লোজ ছাত্র দুই হাতে কেন মুসাফা সাথে সাথে বললাম মাসলা ছোট কিন্তু পাঁচ বছরের ছাত্র না বলে আমি বলতাম না যেহেতু নতুন মানুষ বলতাম না কিন্তু পাঁচ বছরের ছাত্র মোসাফা এক হাতে দু হাতে নয় বেদা দু হাতে এটা শিখলো না তু কি শিখলো তাহলে পরীক্ষা করতে হবে কারণ এমাম্মদ রহমত বলেছে দিন সুতরাং চিন্তা করে দেখো কার থেকে তোমরা দিন গ্রহণ করছো সন্নতের অনুসারী কিনা সন্ন্যতের প্রচার প্রসার করছে কিনা প্র আমল করছে কিনা আমার মত লোক যদি রহেদেন না করে বুকে হাত না বাঁধে জোরে আমিন না বলে তাহলে অবশ্যই প্রশ্ন জাগবে কেন করবেন না জানছি ম হাদিসগুলো জানছি ঠিক না তো সন্ন্যত দিয়ে পরীক্ষা করতে হবে যদিও সন্নত মানে এই ফেকার সন্নত নাই সন্নত মানে সন্ন্যতার বেদাত যে বেদাত থেকে মুক্ত কিনা আমি সম্মিলিত যদি মনাজাত করি তো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে আহলে হাদিস তো বহুলোক বি এক বড় ফিতিস এরা মোকাল্লেদ নয় এরা অনুসারী নয় কেউ আবুহানি ফার মোকাল্লেদ কেউ সাফির মোকাল্লে যেন মজহাবের মোকাল্লেদ আর এরা হচ্ছে বাবদাদার মোকাল্লেদ মিয়া নাজির হোসেন তেহল রহমতুল্লাহ ভারতের যেসব আলেমদের কাছে ইজতেহাদ অতদূর পৌঁছে তৌফিক দান করেন এই সুতরাং চিন্তা করে দেখো কার কাছ থেকে তোমরা দিন নিচ্ছি এই কথাটি বলছেন হাজামিন কালাম আহম্মদিন আখরাজমা এমা মুসলিম আল্লাহ তার ভূমিকাতে সহিমের প্রথম খন্ড চোদ্দ পৃষ্ঠাই উল্লেখ করেছেন কিন্তু এটি হাদিস নয় একটি হাদিস এইভাবে বর্ণিত হয়েছে ওয়ালা ইয়াসেহ কিন্তু হাদিসটি সহি নয় তো মনে হচ্ছে যে লেখক হয়তো লোকের এই ব্যাপারে হয়তো ছিল না জানা হইতে পারে তিনি হাদিস মনেকে লেকলিহ বলে দিয়েছেন কিন্তু সাল্লা সাল্লাম ও নাই সিলসিরাতুল আহাদ আলবানীর দুই হাজার চারশো একাশি উল্লেখ করেছেন এটিকে হাদিস বলে আর তারপর বলেছে হাদিস সহিদ হাদিস বলে এটি সহি কিন্তু এব রহমতুল্লাহ উক্তি যখন সোনাতের বেদাত শুরু হয়েছে এদিকে শিয়া পয়দা হয়ে গেছে কিছু এদিকে কিছু আপনার খারেজি তাহলে এখন পরীক্ষা করে দেখতে হবে যে কে সুন্নতর অনুসারী আর শিয়াদের হাদিস নেওয়া হত না যদিও কেউ কেউ খারেজ নিতেন কারণ খারেজি মিথ্যা বলতো না আর মিথ্যা বললে বড় কাফের হয়ে যাবে কাফিরের ভয়ে সে মিথ্যা বলতো না কিন্তু শিয়াদের ধর্মে হচ্ছে মিথ্যার উপর এই শিয়াদের থেকে কেউ হাদিস সেই ব্যক্তি যে সব সাক্ষীর ক্ষেত্রে শর্ত রয়েছে মুসলিম হইতে হবে আকেল হইতে হবে বালেগ হইতে হবে আর সালেমিন আসবাবিল ফসুকে খাওয়ারের মরুয় পাঁচটি শর্ত থাকতে হবে সময়ের স্বল্পতার জন্য আর এই ব্যাখ্যা করছে না বিভিন্ন সময় করেছি এই পাঁচটি শর্ত রয়েছে একজন মুসলিম ইসলামী আদালত ওই সাক্ষী হওয়ার যোগ্যতা প্রমাণ করার জন্য এটিও নবী সাল্লাহ ইসলাম থেকে বর্ণিত হয়েছে আল কেফা বাগদাদের রেওয়ার পঞ্চানব পৃষ্ঠাই এরকম এমাম রামাহর মজি আল মহাদ মোস্তাল হাদিস এর কিতাব হাদিসের কিতাব চারশো এগারো খাতিফ তারিখে বাগদাদের নবম খণ্ড তিনশো একত্রিশ টাই আব্বাস থেকে বন্ধিতা মজু কিন্তু হাদিসটি জাল হাদিস মজু। মানে যার সাক্ষী কবুল তার হাদিস নেব আর সাক্ষীতে যদি অযোগ্য হয়ে যায় তাহলে হাদিস নেব না এটি হাদিস নয় এটি সালাফদের উক্তি বলা যেতে পারে দেখতে হবে সেই ব্যক্তি হয়তো সাক্ষীর ক্ষেত্রে যোগ্যতা রাখে না কিন্তু হাদিস সুন্দর মুখস্থ রেখেছে এবং ইমানদারি আমানত আছে না আর স্মৃতি শক্তিও মজবুত প্রখর রয়েছে তাহলে নেওয়া যেতে পারে চিন্তা করে ফাইন সাহেব যদি সেই ব্যক্তি সুন্নতের অনসারী হয় লাহো মা আরেফা তার হাদিস সম্পর্কে পাণ্ডিত্য রয়েছে জ্ঞান রয়েছে সে ওয়াকিফাল সদকুণ সে সত্যবাদী কাতাব তানহ তার থেকে হাদিস লিখবে আর গ্রহণ করবে ওয়াঈ তার আত্মন না হলে সেই বর্ণনাকারীকে বা মহাদেশকে ছেড়ে দিবে তার হাদিস নেবে না সেই ব্যক্তি সত্যবাদী না হয় তার হাদিসের যদি গভীর জ্ঞান না থাকে সে সন্ন্যতের অনুসারী না হয় তাহলে তার কাছ থেকে হাদিস নেবে না এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়া আলা আলি ওসাহবাই